আলহামদুলিল্লাহ আলমিন দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত আমরা এটা তৃতীয় সেশন করছি একটা হাজিস নিয়ে যেখানে নেক কাজ করার সংকল্প নিলে নেকি লেখা হয়ে যায় করা হয়ে গেলে দশ থেকে সাতশো গুণ বা তার চেয়ে বেশি নেকি হয়ে যায় আর খারাপ কাজের সংকল্প নিয়ে না করলে আল্লাহ আল্লাতালা গুণা লেখেন না কোন কোন হাদিসে একটি বরংচ নেকি লেখা হয় আর করে ফেললে একটি মাত্র গুণা লেখা হয় এই হাদিসের শেষ পর্যায়ে আসি এই সেশনে আশা করছি আমরা শেষ হবে গত সেশনের একটি পয়েন্ট রয়ে গেছে যে কোনো কোন গুণার পরিমাণ কোন কারণে অনেক গুণ বেড়ে যায় যেভাবে নেকি কিছু বেড়ে যায় আমরা এক্সাম্পল পেয়েছি করাম শরীফ আল্লাহ তালা নবীর বিবিদের ব্যাপারে বলেছেন যে একত্রিশ নম্বর আয়াতে আমাদের মাদেরকে নবীর বিবিদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন রসুল বেগমদেরকে লক্ষ্য করে বলছেন তোমাদের যে কেউ আল্লাহ তালার ইবাদত করবে এত করবে আল্লাহ এবং তার রসিলের কথা মেনে চলে যদি ঠিক মতো নেক কাজ করে যদি তাহলে তাকে আমি পুরস্কার দিব ডবল করে দিব মর্রতাই তার নেকের পরিমাণ অন্যদের তুলনায় অনেকগুণ বাড়িতে মানে দুইগুণ করে দিব ওনাদের মতো নেক আমল করলে অন্য মহিলারা যতটুকুন পাবেন নবীর স্ত্রী হওয়ার কারণে ওনারা দুই পাবেন আর যদি ওনারা কোনো গুণা করে ফেলেন ইয়া নেশা আন্নাবি মাইয়া তিমিন কুন নাবি ফা হেসা তিমু না তোমাদের কেউ যদি কোনো কাজ করে কোনো গুনার কাজ করে তাহলে মনে রেখো তাকে আমি অন্য মহিলাদের তুলনায় দেখা গেলো যে গুণা কোন কোন সময় বেড়ে যায় তৃতীয় পর্যায়ে এসে আমরা দুটো জিনিস জানব সেটা হচ্ছে মান হাম্মাবিল হাসানাত নেকি সংকল্প করলেই একটি নেকি দেওয়া হয় আর গুণা করতে আসলে একটি না করা পর্যন্ত গুণা দেওয়া হয় না এই দুটো বোঝার জন্য একটা হাদিস যথেষ্ট সে হাদিসটা হচ্ছে রসুল্লাহ সাল্লাম সাত করেছেন ইনামা দুনিয়া লে আর বা আতে নাফার দুনিয়ার লোকগুলো নেকি এবং গুনাকে নিয়ে চার ভাগে ভাগ করা যায় চার প্রকারের লোক দুনিয়ার মধ্যে আছে নেকি করা আর করার ইচ্ছা গুণা করা করার ইচ্ছা এইটা নিয়ে যেমন প্রথম লোকের এক্সাম্পল হচ্ছে আবদিন রাজা কাহুল্লাহমা আলান ওয়া এলম্যান ফাহিহেরব্বাহু ওাহু এক লোক আল্লাহ তালা মালদার বানিয়েছেন ধনী বানিয়েছেন এলেমো দিয়েছেন সে আল্লাহকে ভয় করে চলে এই মালের মধ্যে আর আত্মীয় অসহায় মানুষের হক আদায় করে তাদেরকে দান খৈরাত করে ওয় আলমুল্লাহফি হাক্কান আল্লাহর কি কি হক এই মালের মধ্যে আছে জাকাত ফেতরা থেকে শুরু করে সদাকাত খায়রাত অসর সবগুলা তিনি দেন ফায় যাবে আফতাল ইলমান এই ব্যক্তিটি আল্লাতালার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি প্রথম কাতারের ব্যক্তি সেকেন্ড কোয়ালিটি ওয়াহদিন রাজা কাহুল্লাহ আলমান ওলামিয়ার জক্ষু মায়ালান আরেকজন হচ্ছেন দ্বিতীয় প্রকারের আল্লাহ তালা তাকে ভালো এলেন দিয়েছে ইমান দিয়েছে কিন্তু বেচারা মালদার না ফাহু ফেয়া নিয়াটা খুব ভালো তার সময়। সঠিক নিয়তে সে বলে আমি ফুলান আমাকে যদি আল্লাহ তালা ভালো ধন সম্পদ দিতেন তাহলে ওই বেচারা যেভাবে ধন সম্পদকে এত ভালো কাজে লাগিয়েছেন দিনই কাজে অসহায় গরিব দুঃখের মাঝে বিতরণ করার কাজে এত আল্লাহ রাস্তায় দান করেন আমাকে আল্লাহ দিলে আমি এরকম দান করে নেকি অর্জনের সুযোগকে মিনিস করতাম না আর বেচারা সিনসিয়ার আল্লাহ দিলে সে তাই করতো এটা আল্লাহ জানেন এই নিয়তের কারণে ধরে ফেলে সে তার বরাবরে পৌঁছে যায় সুনিয়তের কারণে কিন্তু প্র্যাক্টিক্যালি করতে পারেনি করার সাধ্য সংগতি নেই ওয়াহদিন রাজা কাহুল ওয়ালামিয়ার আরেকজন তিন নম্বর লোকের উদাহরণ হচ্ছে তাকে আল্লাহ অনেক মাল দিয়েছে ধন সম্পদের অধিকারী হয়েছে কিন্তু এলম ইমান থেকে বঞ্চিত এখন মাল নিয়ে এসে করে কি এই মালকে উল্টা পাল্টা যা কিছু করার সব কিছু করে আল্লাহকে কোনো ভয় করে না মালকে ইনকাম করতে খরচ করতে আল্লাহর কোনো তোয়াক্কাশে করে না এবং তার আত্মীয় স্বজন গরিব অসহায় দুঃখী তাদের কোনো হকও আদায় করে না দান করাতে শুধু থাকা সত্ত্বেও এগুলো সে করে না শুধু অন্যায় কাজে বহুদা কাজে কাজে শুধু খরচ করে হাকান আল্লাহর যে কোনো হক আছে মালের মধ্যে জাকা দেওয়া লাগবে এগুলোও জানারও চেষ্টা করে না বোঝারও চেষ্টা করে না আমলও করে না এই লোকটার অবস্থান হচ্ছে সবচেয়ে হাবিস লেবেলে একেবারে আসফালা সাফেলিনের পর্যায়ে এই লোকটার অবস্থান আল্লা তালার কাছে মালের নিয়ামতকে সে গুণা কামায়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করলো এই তিন নম্বর গেল এখন রয়ে গেল চার নম্বর থার এক্সাম্পল কি ওয়া আফদ্দিন আলমান আরেক লোক আছে যে মালও পায়নি এলেমও পায়নি ইমানও নাই এই লোকটা যখন এই ধনী লোকটাকে দেখে যে সে মাল এত আছে তার এবং গুনা খাতা ফাহেসা কাজ নিজের যা মিটা মেটানো আছে গুনার তরিকায় সব মিটাতে পারে কারণ তার অঢেল সম্পত্তি আছে যত ফুর্তি করতে চায় সব ফুর্তি করা রাস্তা তার জন্য খোলা হয়ে গেছে এই বেচার এই সব ফুর্তি করতে মনে কিন্তু মাল নাই পারে না আর বলে আমি যদি তার মতো মালদার হতাম সে যেভাবে এনজয় করে লাইফকে আমি এরকমই এনজয় করতাম আর আল্লাতালা জানেন যে তাকে দিলে সে এরকমই করত পা না মনের যত শখ আছে সাহেস আসে অন্যায় অপকর্ম কোনটা বাদ দিত না সবই করত। ফাহুয়া বেন তাহলে এই গুনিয়তের কারণে ওই লোক যে মাল খরচ করে গুণা করছে তার লেভেলে পৌঁছে যায় তাকে ধরে ফেলে ফবে জুহ সাওয়া তাহলে দুজনের গুণা সমান হয়ে গেল। ওই লোক প্র্যাকটিক্যালি গুণা করলে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আসে প্র্যাকটিক্যালি গুণা না করলেও সেখানে পড়ে গেল। কারণ কি একটু আগে পছন্দ এসেছিল যে গুণা না করতে পারলে কোনো কারণে করতে মনে চায় কিন্তু করার সুযোগ পাচ্ছে না তাহলে তাকে গুণা লেখা হবে না তা না এই নিয়তটাই তার একটা বদনিয়ত এই বদনিয়তটা তার জন্য গুনার কারণ হয়ে গেল কোনো কোনো বদনিয়ত আমি সে সুযোগ পাবে করবেই ছাড়বে না শুধু সুযোগ পাচ্ছে না এইরকম লোকের কিন্তু না করা সত্ত্বেও গুণা হয়ে যাবে তার একজাম্পল চান একটা হাদিফ জন মুসলমান মারামারি করছে একজন আরেকজনকে মারতে চায় সেই তাকে মারতে চায় এখন দুইজন দুজনকে মারতে পারবে না একজন একজনকে মেরে ফেলেছে এখন এই দুইজনের ব্যাপারে এসেছে। দুইজন মুসলিমান যখন তাদের তরবারি নিয়ে লড়াই করতে নামে একে অপেকে হত্যা করার জন্যে তখন যে আগে হত্যা করে ফেলল যাকে এই মাকতুল আর যে হত্যা করলো কাতেল দুইজনেই জাহান নামে চলে যাবে কেলা হাফিন্নার সাহবাইকে নামে হাদে শুনে বললেন কহল ইয়া রসুল্লাহ হাহাদ যে কাতেল কতলকারী খুনি সে তো জাহান নামে যাবে আমরা সবই বুঝতে পারছি কিন্তু যে বেচারা খুন হয়ে গেলেন ওই বেচারাও জাহান নামে যাবে এটা তো আমাদের বুঝে আসে না এটা কি করে সম্ভব হলো তখন তিনি জবাব দিলেন ফেলতো। কিন্তু শুধুটা পেল না ও আগে চান্স নিয়ে ফেলেছে এর নিয়ত ওর নিয়ত একই রকম নিয়ত ছিল কাজেই এর রেহাই নেই সেও চান্স পেলে খুন করতে খুনের যে হয়ে যাওয়ার কথা এটা থেকে সেও মিস করবে না সেও এই গুনার মধ্যে পড়ে যাবে তাহলে যে প্রশ্ন একটু আগে এসেছিল গত সেশনে গুণা করার যদি সংকল্প থাকে কিন্তু কোনো অসুবিধার কারণে করতে পারল না তার চান্স মিলছে না তাহলে গুণা হয়ে যাবে নিয়তের কারণে ইনামালা আমালু নিয় ইনামালিমান প্রত্যেকটি মানুষের ওইটা যখন নিয়তটা সংকল্পটা একদম পরিপূর্ণ থাকে সে একেবারেই কনফার্ম কাজ করেই ছাড়বে কিন্তু করতে পারিনি এইটার একটা হুকুম আর আরেকটা হলো যে নিয়ত করেছিল কিন্তু এখন মন থেকে সরিয়ে দিয়েছে এখন সে করতে চায় না এটার হুকুমটা আলাদা চুরি করতে গিয়েছে এক্সাম্পল বলেছিলাম চুরি না করার সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে তার একরকম পজিশন আর চুরি করতে গিয়ে পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে সুযোগ পাচ্ছেন না চলে আসলো অফিসোস করতে করতে তার আরেকটা অবস্থা এই পার্থক্যটা হয়ে যাচ্ছে যারা সুযোগ পেলে গুণা করেই ছাড়বে তাদেরকে আল্লাহলা ছেড়ে দেবেন না তারা গুণা পাবে আর কিছু কিছু আছে ওয়াশ ওয়াশার আবার এইটার আরেকটা জিনিস আছে ওয়াশ ওয়াশা আসে যেমন পরিকল্পনা না ওয়াশ আসে অনেক খারাপ জিনিস ওয়াশ আসে অনেক গুনার কথা মনের মধ্যে আসে কতক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার চলে যায় থাকে না আসে না এরকম ওয়াশ চলে আসে এই ব্যাপারে এক হাদিসে এসেছে নবী করিম সাল্লা সালামকে জিজ্ঞেস করা হল যে এরকম বসবাসা আসে আমার মনে মধ্যে কিন্তু কিছুক্ষণ থাকে তারপরে চলে যায় এটা আসে তোমার কাছে কেমন লাগে তিনি জিজ্ঞেস করলেন কয়েক এরকম আসবাস আমার কাছে ভালো লাগে না আমি পরে রিগ্রেট করি আমি মোটেই পছন্দ করি না আমি ঘৃণা করি পছন্দ করি না এরকম আসা কিন্তু চলে আসে তখন তিনি বললেন এটা সুস্পষ্ট ইমানের লক্ষণ কোনো চিন্তা করো না আমার আল্লাহতালা আমার উম্মকে এই গুনা থেকে রেহাই দিয়ে দিয়েছে। কারণ এখানে সে পরিকল্পনা সংকল্প করেনি ওয়স বসা আসে এই গুণাটা করলে ভালোই লাগবে এরকম মনে হয়েছে আমরা এই মুহূর্তে একটা বিরতির দিকে পরে আমাদের ইনশাল্লাহ আলোচনা আজকে শেষ হবে ইনশাআল্লাহ অবিল্লাহ তফিক আসসালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাক আজকের এই সেশনটি আমাদের যে হাদিস নিয়ে আলোচনা শুরু করেছিলাম পরপর তিনটি শেশনে শেষ হয়ে আসবি ইনশাল্লাহ করা অথবা সংকল্প করা নেকির কাজ করা অথবা নেকির নিয়ত করা ওপারে কি পরিমাণ গুণা হবে আর কি পরিমাণ নেকি হবে সেই কথার শেষ পর্যায়ে আমরা এসেছি গুনার জন্য একটা হলো সংকল্প সংকল্প করা পরে ছেড়ে দিলে আমরা দেখলাম আল্লাহর ভয়ে ছেড়ে দিলে একটি নেকি হবে আল্লাহর ভয়ে না এমনিতেই আর করবে না মাইন্ড চেঞ্জ করে ফেলেছে তাহলে আর গুণাও হবে না নেই হলো না আর যদি বাধা বিপত্তির কারণে করতে পারেনি কিন্তু করতে মনের মধ্যে সাংঘাতিক পরিকল্পনা আছে ইচ্ছা আছে ব্যাপকভাবে চাহিদা আছে করতে চায় এক পায়ে খাড়া কিন্তু সুযোগ নেই করতে পারে না এই গুনার জন্য শাস্তি হয় এবং এই গুণার মধ্যে লেভেল আছে কোনো কোনোটা তো এমন হবে তার আফসুস হাইরে পারলাম না পারলাম না আফসুস করতে করতে এমন না হবে সেটা পরিমাণ অনেক বড়ো গুণার সমানও হয়ে যাবে আর শেষ কথা ছিল আমাদের যে ওয়াশওয়াশা জাতীয় যে জিনিসটা আসে ওয়াসওয়াসাটা সাময়িক এটা পারমানেন্ট নয় দীর্ঘস্থায়ী হয় না এবং ওয়াশ ওয়াশা আসলে মোমেন কিছুক্ষণ গাফেল থাকা অবস্থায় মনের মধ্যে ঘুরে তারপরে সেখান থেকে শেষে সরে আসে আর এই ওয়াশওয়াশাটা তার কাছে ভালো লাগে না এতক্ষণ একটু ভালো লেগেছিল এখন খারাপ লাগে এই কথাকে নবী করিম সাল্লা সাল্লাম বললেন যা লিকা সরি হল ইমান এরকম অসব আশা পরে মনে হলে খুব খারাপ লাগে তাহলে এটা সুস্পষ্ট ইমানের লক্ষণ একই হাজি শেষ যখন এই আয়াত নাজিল হল সুরাল বাকার দুইশো চৌরাশি নম্বর আয়াত ওয়া ইনতুম আহিল্লাহ দেব তোমরা যদি কোনো কিছু প্রকাশ কর তোমাদের ভিতরে অথবা লুকিয়ে রাখো কোন অসৎ পরিকল্পনা অসৎ কাজের কথা তাহলে আল্লাহ তালা তোমাদের সেটারও হিসাব নেবেন যাকে চান তিনি মাফ করে দেবেন যাকে চান তিনি শাস্তি দেবেন এই আয়াত নাজির হওয়ার পরে সাহবাঈকেরাম একটু কঠিন মনে হলো ওনাদের কাছে সাক্ষাধা আলি আলাল মুসলিমিন ওনাদের কাছে কঠিন মনে হলো যে এরকম কত মনের মধ্যে বাসবাসা সৃষ্টি হয় যদি আল্লাহ হিসাব নেন সেগুলোর হিসাব কী দিতে পারবো তো মুশকিল হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা আয়াত নাজলি করে দিলেন একটু হালকা করে দেওয়ার জন্য আদের মনটাকে শান্ত করার জন্য যে রব্বান আল্লাহ তো হাম মেলনা মাল্লা তা নাবি আল্লাহ যেটার আমাদের কোনো সাধ্য নাই ক্ষমতা নাই শক্তি নাই আমাদের নিয়ন্ত্রণ নাই যে কাজের মধ্যে সেটার জন্য আল্লাহ আপনি আমাদেরকে দায়ী করেন না এখন ওয়াসওয়াসা ওয়াসা মনের মধ্যে আসে মনকে এরকম করে ধরার মত তো হাত দিয়ে ধরাও তো যায় না ঘুরেই দেওয়ার মতো কোনো সুযোগ নাই। মাঝে মাঝে এভাবে চলে আসে আল্লাহ যে কোনো নিয়ন্ত্রণ করতে পারছি না বুধ বুধের আসে তাই না আবার চলে যায় তো আল্লাহ তালা তখন এই আয়াত নাজরি করে দিলেন এইভাবে দোয়া করো দোয়া শিখিয়ে দিলেন তার মানে ইঙ্গিত আছে যে আল্লাহ তালা সেটার জন্য আমাদেরকে পাকড়াও করবেন না ওনারা শান্ত হয়ে গেলেন একটু ভরসা পেলেন এরপরে আবার আসে যে গুনার কথা বলার পরে যদি অন্তরের ভিতরে শুধু এসেছিল কিন্তু বলেনি তখন একটা পর্যায়ে থাকে আর যদি আবার বলা বলি করে প্রকাশ করে দেয় তখন সেই গুণাটা না করলেও আবার আরেকটু বড় হয়ে যাচ্ছি সেটা একটা ধরা পড়া সম্ভাবনা থাকে এরপরে অন্তরের মধ্যে অন্তরেরও আমল আছে কি ওই একটু আগে বললাম যে আমার এই গুণাটা করতে খুবই মনে চায় না হজুবুল্লাহ এই কাজটা এই অন্যায় কাজটার জন্য পাগল হয়ে আছে এটা কি আল্লাহ তালা বলেছেন ওলা কিমা ক্যাসা বা এসে চলে গেছে ফিনিস কিন্তু যদি অন্তরের মধ্যে এটা এমনভাবে আছে তুমি বারে এটাকে চাও এটা ধরে প্ল্যান প্রোগ্রাম করো এটা তোমার অন্তরের আমল হয়ে গেছে গুনার আমল বাসবে না ঘটলেও অন্তর দিয়ে দিল দিয়ে আমল হয়ে গেছে এই আয়াতে ইঙ্গিত আছে অন্তর যা কামাই করে দিলের মধ্যে যে জিনিসের পরিকল্পনা হতে থাকে কনফার্ম করা হইতে থাকে সেটার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা ধরে ফেলবেন আর মুখে বলে ফেললেও আল্লাহতালা ধরে ফেলবেন ওয়াস চলে গেলে এটাকে আল্লাহ ইগনোর করবেন ধরবেন না যেমন একটা হাদিস এসেছে যে কোন ব্যক্তি আমার উম্মতের মধ্যে তার মনের মধ্যে বিভিন্ন অশা সৃষ্টি হয়ে গেলে এটাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন ইগনোর করেছেন এটাকে আল্লাহ তালা নোটিস করেন না এর জন্য পাকড়াও করবেন না যতক্ষণ না বা কথাবার্তা বলে আরেকজন সঙ্গে শেয়ার না করতেছে যে আমার ওই গুণাটা করার জন্য সাংগাতিক শক নাউজ্লাহ এরকম বলা বলি না করে আর আও মায়াম্লাম আলাল অথবা অন্তরের মধ্যে সেটা লালন করতে থাকে আজ কতদিন থেকে লালন করছে লালন করছে লালন করছে শুধু শুধু পায় না তাহলে এই যে অন্তরের মধ্যে লালন করা হয়েছে এটা কি আল্লাহ রাবুল আলমিন পাকড়াও করবেন এর জন্য তাকে হিসাব দিতে হবে এখানে কিছু গুণা হয়ে যাবে যদি প্র্যাকটিক্যালি করা হয়নি অবশ্য কোন কোন ইমাম বলেছেন যাই হোক কোনো বাধার কারণেও যদি গুণা না করতে পারে হয়তো আল্লাহ তালা চাইলে সেখানেও মাফ করে দিতে পারেন হাদিসের লভ্জের মধ্যে যে আসে করে নাই যখন এত বিস্তারিত আলোচনা না গিয়ে প্রথম হাদিস রেখে দিলে যে করে নাই গুণালেখা হবে না শুধু ওইটাকে ধরে ওনারা হিসাব করেছেন বলেছেন যে লাইউ আহাদি মোজারাদে নিয়তলা কান কারণে গুনা হবে না ওনারা এই মত দিয়েছেন সেই মতের পক্ষে আছেন ইমামা শাফি রহমতুল্লাহ আলী এবং আরও কিছু ওলামা কিন্তু মেজরিটি ওলামা নিয়তকে ভাগ করেছেন যে নিয়তটা যদি একদম পাকাপ্ত হয় প্লান হয় সংকল্প হয় বহুদিন ধরে গবেষণা করতে থাকে এবং সেই কথাটা বলা বলি করে থাকে তাহলে গুনা থেকে বাঁচতে পারবে না আর যদি একান্তইভাবে হালকা নিয়ত ছিল কিন্তু সেটা বেশি দিন রাখেননি বা আল্লাহর ভয়ে সরে এসেছেন সেই নিয়তের কারণে কোনো গুণা হবে না সেটাকে আল্লাহ তালা মাফ করে দেবেন এখন এই যে গুণাগুলো আমাদের আসে এই গুণাগুলো যদি আমরা নিয়তের মধ্যেও কিছু থেকে যায় অথবা কাজে কর্মেও চলে এসে যায় এই যে গুণাগুলো লেখা হচ্ছে রাত এবং দিন এগুলোর জন্য আমরা কিছু দোয়া পড়তে পারি ইস্তেকফার আছে খাস আছে খাস করে দোয়া ইস্তেকফার আছে যেমন একটা হাদিস আছে দোয়া এসেছে সেখানে আল্লাহ মাইনে আউদিক রেমা আমিল তু আমিন সার রিমা আলম আ আমাল যে আল্লাহ আমি যে গুণা করেছি সে গুনার বুড়াই থেকে সে গুনার ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই আর যে গুনা করি নাই সেটার ক্ষতি থেকেও আপনার কাছে পানা চাই দুইটা খাবার হয়ে গেল না তাহলে যদি কি কারণে কোনো নিয়তের মধ্যে আমার এরকম গুনার ইচ্ছা ছিল পরে ছেড়ে দিয়েছে যদি কোনো কারণে সেটা একটু ধরে ফেলেন আল্লাহ তালা তাহলে এরকম দোয়াগুলো ইস্তেক ফারগুলো যত ইস্তেক ফার দোয়া করা হয় সারাদিন রাতের মধ্যে আল্লাহ তালা এই যে গুণা যেগুলো লেখা হয় সেগুলা কিন্তু মোশার ব্যবস্থা করে দেন তাহলে তুমি গুণা করে ফেললে একটু নেকাজ করে ফলে এটা মোশে দেবে এই যে হাদিসগুলো আছে এই অনেক গুণা আমাদের জীবনে হয়ে গেছে বা যেগুলো হয়নি সেগুলোর জন্য আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর দোয়া এবং ইস্তেক ফার দিয়েছেন অন্য এক সময় আমরা দোয়া এবং ইস্তেক এবং তব আলোচনা করলে সেটা আরো বিস্তারিত আলোচনা করা যাবে তো আজকে যেহেতু আমাদের সময় শেষ এবং মোটামুটি আলোচনা কমপ্লিট হয়ে গেল আমরা শেষ করার আগে দুই তিন মিনিট আসে আপনাদের একটি প্রশ্ন ইনশাআল্লাহ জি আলাইকুম আপনি বললেন যে কোন মানুষ যদি গোনার কাজ করতে চায় এবং সে সুযোগ পেল না করলো না তাহলে তাকে তার ওই নৃত্যের ওপর পাপ মানে লেখা হবে এখন একটা হাদিস আছে যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছে যে বান্দা যতক্ষণ গোনার কাজ না করে আল্লাহ সোহামতলা ফেরস্তাদেরকে বলছেন ততক্ষণ ওই গোনার কাজটা লিখো না আর যখন করে ফেলে তখন সেই পরিমাণই লেখো যে পরিমাণ গুনার কাজটা করেছে আর বান্দা যখন কোনো ভালো কাজ করে তখন তার দশ গুণ বেশি করে লেখো এখন তাহলে কোনো ব্যক্তি যদি গোনার কাজ করতে চায় কিন্তু সুযোগ পেল না যেমন একটা মানুষকে খুন করতে চাইছে এখন সে বিভিন্ন বাধা প্রাপ্ত হয়ে তার উপর গার্ড থাকা সত্ত্বেও সে তাকে খুন করতে পারলো না এক্ষেত্রে কি তার সেই খুনের অপরাধটা এই যে একটা সরল হাদিস এবং তার পাশাপাশি আরও অনেকগুলো হাদিস আমরা শুনলাম সবগুলো কম্প্রিহেন্সিভ আলোচনার সামনে রাখলে যেটা হয় যদি সুযোগ পায়নি বা করেনি হালকাভাবে এরপরে ছেড়ে দিয়েছে মন থেকেও চলে গেছে ওইটা আল্লাহ লাগবে না কিন্তু যেই গুণাটা করতে পারিনি করার জন্য সাংঘাতিক ইচ্ছা ছিল মনের ভিতরে লালন করেছে পালন করেছে পরিকল্পনা করেছে বহুদিন থেকে ঘোরাঘুরি করেছে পারিনি সেটা ব্যাপারে ধরা খাওয়ার সব সম্ভাবনা রয়েছে এবং ওটার জন্য সুস্পষ্ট দলিল হচ্ছে ওই দুই ব্যক্তির হাজির সাজেটা একটু আগে শুনলাম দুইজন বন্দুক নিয়ে হোক অথবা ছোরা তার বাড়ি চাকু নিয়ে হোক একজন আরেকজনকে মারতে এসেছে দুইজনেরই ইচ্ছা তাকে মারব আমি একজন আগে চান্স পেয়ে তাকে খুন করে দিল আরেকজন চান্স পেল না সে মরে গেল। তাতে দুইজনে লক্ষ্য করে কি বললেন তিনি আল কাতু আলমাক কেলা ফিন্নার যে ঘাতক যে হত্যাকারী আর যে খুন হল দুইজনেই জাহান নামে যাবে সাবেক কেন জিজ্ঞেস করলেন খুন হয়েছেন তিনি কেন যাবেন যে সেও পরিকল্পনা করেছে নিয়ত করেছে এবং সিদ্ধান্ত নিয়ে এসেছে সুযোগটা মিস করে ফেলেছে এই জন্য পারলো না সুযোগ পাইলে সে ছাড়তো না এই সুস্পষ্ট কঠিন নিয়তের কারণে তার রেহাই নেই গুণা থেকে তাহলে এই হাদিসের সঙ্গে ওই হাদিসের কন্ট্রাডিকশন নয় একটা এসেছে সাধারণভাবে যদি মানুষ ভুলে যায় ছেড়ে দেয় আর করবে না তার একটা পর্যায় আর যে করার ব্যাপারে কখনোই ক্ষামত হয়নি করা নিয়তকে কখনোই সে ছড়ে সরে আসেনি কিন্তু সুযোগটা পেল না তার অবস্থাটা ডিফারেন্ট হবে এই এখানে কন্ট্রাডিকশন নেই এখানে একটু অতিরিক্ত কথা আছে যে তার সিদ্ধান্তটা এটা একটা আমল একটু আগে পড়লাম না যে তোমাদের অন্তরের কামাই ওইটাই আমল অন্তরের আমল হয়ে গেছে তার হাতের আমল হয়নি এটাও একটা আমল এই আমলের কারণে তার রেহাই হবে না আলহামদুলিল্লাহ এই হাদিসের আলোচনার সিরিজ শেষ হয়ে গেলো অর্থাৎ তিনটা সেশন ছিল এটা শেষ হয়ে গেলো এরপরে বাকি আমাদের ইশ আল্লাহ রাকায়কর হাদিসগুলোর আরও অধিবেশন থাকবে সেগুলা শোনার বা দেখার আহ্বান জানিয়ে শেষ করছি এখন হবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি